نحمده ونسل على رسوله الكريم أما بعد فأعوذ بالله للشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واسألهم عن القضية التي كانت حاضرة البحر إذ يعظون في السبط إذ تأتي يوم سبتهم شرعوا ويوم لا يسبتون لا تأتيه كذلك نبلوهم مما كانوا يفسقون صدق الله العظيم وصدق رسوله النبي بالكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين <تصفيق> اللهم سل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بيج Robin اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بيج কাজিয়াতল দক্ষিণ পাড়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি এবং সর্বস্তরের দোহিত জনতা একশো তেষট্টি নম্বর আয়াত করেছে আপনারা নিয়ে আছে আপনাদের বাড়িতে কাছে তারপরে রাস্তাও যাওয়া অবস্থা আমাকে রায় যাবেনা তো আপনাদের কাজিয়াতল এলাকাবাসীর ঐতিহ্য নাই তো যে মেহমানকে উঠালে বাড়িতে গিয়ে সময় ঘোয়া যাবে এরকম ঐতিহ্য নাই তো আসলেও নেই আপনি দেখা যায় আমি কিছু সময় নেব না সাড়ে দশটা বাজে ইনশাল্লাহ সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে साल जुगे उम्मीदी गल्पति गल्प কোন কোনো আমি বলবো না বাকি কোরআন তো বলবো আপনারা যদি পাওয়া যায় পুরা ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াতের মাঝে সর্বমুখ আল্লাহ রব আহিন দুইশো বিধান বলবেন কয় দুইশ বাকি আয়াতের কি অবস্থা বাকি আয়াত বলুতে আল্লাহ পূর্ববর্তীদের গল্প বলেছেন আপনি কোরআলের পাতা করুন কোন পৃষ্ঠায় দেখতে পাবেন বরি ইসরা গল্প আপনি খুঁজে দেখতে পাবেন সেখানে গল্প এমনি ভাবে পবিত্র কুরানের পাতায় পাতায় কোথাও নমরুদের গল্প আল্লাহ রবিন কোন জায়গায় হজরতলি হিসালামের উন্মদের গল্প করেছেন কোথাও হজরত গল্প কি বুঝা গেল নির্দেশ এবং নিষেধাজ্ঞা এই দুইটার সাথে সাথে মাঝে মাঝে পূর্ববর্তীদের গল্প বলা এই তরিকা এই সুন্নত কোন আপনি হাদিসের জফিকা খুলুন বুখারি খুলেন মুসলিম খুলেন আবদাউদ খুলেন নাসাই খুলেন তিরমিলি খুলেন হিপনে মজা খুলেন মুস্তদে আহমদ খুলেন মুস্ত করেন করেন করেন কি বুঝা গেলিস বলার সাথে সাথে শিক্ষা নিয়ে পূর্ববর্তীদের গল্প বলা আমার খুলে খুলে পাই এটা হচ্ছে কি কেনা আচ্ছা নিজের দিলের মধ্যে হাত রেখে বলেন তো যে সমস্তর হাজ আমল খুলে বলে কিচ্ছা কাহিনী কিনা ওই পড়ে নাই হাজি যদি কোরআন করত না আল্লাহ ওহে গল্প না অযথা গল্প বলেন এই কোরআনে পুরো সন্দানে যত বড় সাহিত্যিক হোক তার ঘোরা ফেরার ইতিহাস ভ্রমণ কাহিনী যাই কিছু পড়েন দেখবেন ওই বইয়ের সূচনাকে সে লিখে দেয় যে ভাই আমি বত্রিশ বার সম্পাদনা যদিও করেছি কিন্তু শুনে রাখো আমি তো মানুষ আমার ভুল হতে পারে আমার বইয়ে যদি কোন ভুল পাও তাহলে আমাকে দয়া দিও অর্থাৎ পৃথিবীর কোন জ্ঞানী বুদ্ধিজীবী এই দাবি বই করে না যে আমার বইটা নির্ভুল এই দাবি করে না করে কিন্তু হাল্লাকে আলম বিশ্বের সমস্ত জ্ঞানীদের চ্যালেঞ্জ করে বলেছেন গুলা আমাদের আল্লাহ হ্যাঁ অর্থ হল ওই যে কিতাব বাংলায় আমরা শব্দ বলি একটা হলো এই যে আরেকটা হলো ওই যে দুটা একই অর্থ এই বলি কাজের ক্ষেত্রে এই বলি বলুন এই বলি আর ওই বলি কাসের না দূরে ভালো করে বুঝলেন Allah <laughs> bolte hain alika al kitab oi je kitab oi je kitab la haiba la haiba ki ei qurane kono sandeh আল্লাহ এই পবিত্র কোরআনে নাজিল হয়েছে সন্দেহ নেই এই কোরআনটা আলমে জন্য হামের জন্য হুদালিন সমস্ত জগতের জন্য এক জগৎ না আলা জগতের জন্য হৃদয়ত সন্দেহ হৃদায়ত কোন সন্দে নাই এই কোরআনটা আলমের দুনিয়ার জন্য হৃদায়ত কোন সন্দেহ এই কোরআনটা আলমের জিন্নের জন্য হৃদায়ত কোনো সন্দেহ নাই এই কোরআনটা কোনো সন্দেহ নাই এই কোরআনটা সুন্দরের জন্য নাজিল হয়েছে সন্দেহ নেই এই কোরআনটা কারোর জন্য নাজিল হয়েছে সন্দেহ নেই এই কোরআনটা লম্বা সন্দেহ নেই এই কোরআনটা কাজে লাগবে সন্দেহ নেই লাগবে সন্দেহ নেই উদ্দেশ্য কি আল্লাহ নাজিল করেছেন সন্দেহ নেই সন্দেহ নেই এই কোরআনে যে সন্দেহ করবে তার ইমানে সন্দেহ আছে কোরআনে কোনো সন্দেহ নেই এই জাহেজের অবস্থা কেমন জানে রাত্রের বেলা ব্যক্তি তার সারায় চতুর্দশী পূর্ণিমা চার দেখি হেলার দিদি আস চাল স্বামী যখন ডাক দিল দ্বামী বলতেছে ওই যে দেখো তখন বিবি হাত আগাইছে আগার উপর ও ওই তো চাঁদ সুন্দর ওই তো চাপ তো সুন্দর ঠিক আছে ওই জাহেলের কিংন ধরেছে কোরআনের কোনো সন্দেহ নেই কোরআনে কোন সন্দেহ পবিত্র কোরআনে আল্লাহ গল্প বলেন কিন্তু সেই গল্প অহেতুক গল্প হয় আরেকটা কথা বলে আল্লাহ কোরআনে বলেছেন জাহিকারুচিত ভাষা কি নবীন ভাষা ভাষা ওই ভাষায় কি বলে এখন কোরআন যখন নদীর কাছে আসলো নদীর কাছে কোরআন এটা কি দূরে না কাছে আমাদের কিন্তু আল্লাহ বললেন ওই যে কিতাব ওই যে দাঁড়িকা কেন বললেন ভালো করে বুঝবেন তিনটা শব্দ আমি মুহস্ত করাম আপনাদের মুখস্থ করতে হবে ওনাদের তিনটা নাম কটা নাম একটা কি শব্দ কালামুল্লাহ মানে আল্লাহ কথা কালামুল্লাহ মানে আরেকটা নাম হলো কোরআন আরেকটা নাম কি মানে যা পড়া হয় যা কি বলা হয় করি করি তারা পড়েন তোরা পড়েন তো ভাই না তো সেইটা আমরা বিরোধী ব্যবস্থা আল্লাহ মানে আরেকটা জিনিস বুঝলেন কিতাব বলা হয় দুইটা মরাকের মাঝখানে যা থাকে তার নাম কিতাব তার নাম কিতাব আবদ্ধ ছিলেন না আবদ্ধ ছিল তখন আল্লাহর কথা ছিল আল্লাহর অর্থাৎ যখন আল্লাহ জিতলাইলের কাছে কোরআন বলেছেন শুনিয়েছেন নবীর পবিত্র জিব্বা দাঁড়িয়ে ওই কালামুল্লাহ করেছেন পড়েছেন পড়েছেন তো হয়ে গেছে ওর আন হয়ে গেছে হয়ে গেছে আয়াত একত্র করে দুইটা দুইটা পিসের মাসে দুই মলাপের মাঝখানে আবদ্ধ করে কিতাবুল্লাহ এর সত্যটা কিতাবুল্লাহ এর হাকিব জাতির সামনে পেশ করলেন আল্লাহ বলে আল্লাহ রাহিন কারণ এই কোরআনটা কিতাব হবে এর আগে এই লিখে চরিত্র নিয়ে কথা বলবে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন কিতাব সেই কিতাবটা সেই কালামেও সন্দেহ নেই নবী করেছেন কোরআন হয়েছে তাকেও সন্দেহ উসমান লিখবে কিতাব হবে সন্দেহ আছে প্রসঙ্গে চলে যায় তো সন্দেহে বলি বলা জরুরি আকিরার কথা সাহাবিরা যদি মার খেয়ে খেয়া এই দিন যারা জায়গা না দিতেন আজকে আমাদের হিন্দুদের মতো শ্মশান ঘাটে নিয়ে পূরণরা মায়ের খেয়েছে আমর দিন জুমরা মার খেয়ে খেয়ে নিজের কল্লা আলাদা করে করে এই তো এই একত্রবাদ পৃথিবীর মানচিত্রের কোনায় কোনায় পৌঁছেছে আজকে যে অতি বুদ্ধিজীবীরা তার নোংরা হাজারি কলম দিয়ে সাহাবিদের বিরুদ্ধে হিন্দুদের মতো শ্মশান ঘাটে নিয়ে পুরাতো আজকে সাহাবিদের মেহনতের কারণে তোমাকে মৃত্যুর পরে গুছল দেয় আতর লাগায় গুলা লাগায় তিনটা কাপড় দিয়ে তখন তোমার জানাজা হয় কবরে দফন হয় তোমার জন্য কবলে রাখা হয় যদি দিয়ে দিয়ে ইসলামটা তোমার দূর না এনে দিতেন তাহলে তুমিও হিন্দুর মতো শ্মশান ঘাটে যাইতাম সুতরাং সামলে সাহাবিদের ব্যাপারে কথা বল কাকে ভালোবাসত আল্লাহ কে এবং ভালোবাসেন তো কথা শোন আগের রিম্লা আলী বাসালাম মাত্র তিনশো তেরো জন বদলের পাহাড়ের আদেশে কাবু করলেন। ইসলামের ইতিহাসের প্রথম জিহাদ ইসলামের ইতিহাসের প্রথম জিহাদ মু ধরো কে বুঝবে অবস্থাটা বুঝেন সেই সাথে ইসলামের ইতিহাসের প্রথম রমজান প্রথম রমজান তাও কোন রমজান সবে রমজান শরীর থাকে না সঙ্গী মাত্র তিনশো করিমি হতে হুদ আরুস বলা হয় হচ্ছে এমন তাবু যে তাবুর চারপাশ দিয়ে পর্দা ঘেরা কিন্তু উপর উপরটা ওই সময় সকলের রমজান তু আকাশে চাপ দেখা যায় কোন ব্যক্তিকে ভিতরে ঢুকতে দেবে না একজন ছাড়া হুদায় ফুল্লাহটাকে রবি বললেন সেই সাহাবি হলো আবহাওয়া ঢুকে আমি ওই আলোতে আমি দেখলাম কেবলা মুখী হয়ে পডে আসেন মাথার পাত দিটা ধুয়ে পড়ে আসেন আমি দূর থেকে শুনতে পেলাম নদী যেন কি বলতেছেন কি অবস্থা মাথার পাবড়ি পাশে পড়ে আসে নদীর কপালটা একটা পাথরের উপরে রাখা হজরত আগর আবার ফির পাথরের উপরে রাখা নবী ছেবরত হয়ে আছেন নদীর পাশেই বিক্ষিপ্ত হয়ে আছে ভালো করে খেয়াল করেন সেই প্রথম রাত্র থেকে শেষ রাত্র আমি ভয় পেয়ে যাই আমি কাছে পেলাম কাছে গিয়ে দেখি নবীর চোখের অস্ত্রে ওই পাথর দিলে নদী কেঁদে কেঁদে তার পবিত্র জবান নিয়ে শব্দ বলতেছেন কি বলছেন একটা শব্দ ওই যদি আবু কখন করেন আমি কাছে গেলাম কাছে গিয়ে কান পাতলাম যেই নবীকে আল্লাহিন এতটাই ভালোবাসেন যেই নবীকে এত মর্যাদা দিয়েছেন যেই নবীর পুরা জিন্দিগির চিত্র কনের পাতায় পাতায় আল্লাহ বলেছেন যেই নবী ইত করে আল্লাহ বলেন গোহা নবীর চুলের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন্লাই দাঁতের দিকে ইঙ্গিত করে পবিত্র কোরআন বলে নবীর সিংহার দিকে ইঙ্গিত করে পবিত্র কোরআন বলে নবীর শহরের কসম করে কোরআন বলে কেমন ছিল কোরআন বলে কেমন ছিল ওই কোরআন বলে ও যা আঁকা নিয়ে গেল থেকে মদিরায় মদিলা থেকে মজায় মজায় শিলায় তুরেশিরা থেকে প্রথম স্থান প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান থেকে তৃতীয় আস্থান তৃতীয় স্থান থেকে চতুর্থ আসন চতুর্থ আস্ত Yeah. yeah. বলতাম হা আবার বসে বল মর্যাদা দিয়েছেন এই মর্যাদাও কেরাম যদি হইত সব সাহাবিদের আমল তাহার জিহাজ তাদের সব কুরবার যদি এক পালনায় রাখা আর আমাদের মৈনুদ্দিন একজন কথা আমি বলি না হাজার কোটি মৈনুদ্দিন চিষ্টির লক্ষ কোটি বৈদিন লঞ্জে সাগর লাখ কোটি আব্দুল কাদের জিয়ারি অগণিত অসংখ্য আর এই আকাশের তারকা পুঞ্জ পরিমাণ যদি নিজামুদ্দিন আউলিয়া হয় এই সমস্ত জুনায়গদারিদিন উদ্দিন আউলিয়া বক্তিয়ার কাকিদের বুজর্গি তাদের তাদের জাদের তাদের জিকির তাদের সব আমলকে যদি এক পাল্লায় রাখা হয় আর কাছে যা ধরেন না কার কাছে সন্তান খবরে আগে লাগিয়েছিলাম আল্লাহ সত্যি আর একদম ছচ্চা আধিপত্য পুরো পীর যদি বড় করে শুনে রাখেন যেই পীর বলে আপনার কবরে এসে আমি আল্লাহ যদি পানির উপর দিয়ে হেঁজে চলে যায় বাগের উপরে সর হয় আল্লাহর কসম করে বলি ওই পীর নিশ্চিত নিশ্চিত জাদুঘর ভাণ্ডব আল্লাহ হতে পারে আল্লাহ সেই ব্যক্তি যারা চেহারায় নবীন থাকবে রাস্তায় রাস্তায় বড় বস্তিটা মারতে পারলি আশেলে আসে ট্রাকের মতো হয়েছে যে কথা বলতেছিলাম বললেন আমি কাশি গেলাম কাশি গে আমি ভয় পেয়ে গেছি কানটা শুলে শুনে অলহা হব আপার নবীর পবিত্র জবান দিয়ে কি বলতে আল্লাহ আক্তি বলতে আমার এই তিনশো তের এই ছোট্ট কাফেলা আমার দশটি বছরের কামাই আমি মক্কা তেরোটি বছরের কামাই আমি তো মক্কায় মার খেয়েছি এই সাহাবিরা আমাকে জায়গা জেলখানায় বন্দি করেছে খানা বন্ধ করেছে আমাকে আটকে রেখেছে কিন্তু এই তাহারা আমাকে আদর করেছে সোহাগ করেছে আশ্রয় দিয়েছে হায় হায় মক্কার আমাকে তীর ছুঁড়ে এই সাহাবিরা ঢাল হয়ে ওসাল্লামের জন্য এই সাহাবিরা পরিবার ছেড়েছে সমাজ ছেড়েছে রাষ্ট্র ছেড়েছে ব্যবসা ছেড়েছে সব কিছু ছেড়ে দিয়ে নবীকে এগাদত করেছে নবীর দিন করেছে আল্লা বলতেছেন ও আল্লাহকে আলম যদি আমার এই ছোটো কাছি হে আল্লাহ যদি তারা ইন্তুহলিক ইত্তু হল যদি তারা আগামীকাল যদি তারা আগামীকাল বদলে প্রাণ করে শহীদ হয়ে যায় যদি তারা বদর প্রাণ করে মারা যায় যদি তারা বদর তোমার জাকাত দেবার কেউ থাকবে না আল্লাহ তোমার কত যদি বলে সেটা দেবার থাকবে না এখন প্রশ্ন হলো আল্লাহর নবী তো একথা বলতে না হে আল্লাহ যদি কাল আমি নদী শহীদ হয়ে যাই তাহলে তোমার আমার ওমর না থাকে আমার আলুকর না থাকে আমার মারিয়া না থাকে আমার সাহাবিরা না থাকে আমার তালহা না থাকে আমার জুবায় না থাকে আমার সাহাবিরা না থাকলে আল্লাহ তোমার দিন থাকবে না তোমার কালিমা থাকবে না তোমার নামাজ থাকবে না তোমার হজ থাকবে না তোমার জাকাত থাকবে না তোমার দিনের বিধান থাকবে না তোমার কাজ থাকবে না তোমাকে না কারণ হলো নবী তো জানেন আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী চলে যাবেন কিন্তু নিজের বরদানকে কাটতে দেবে বোঝরে চোদ্দ তাহাবি নিজের বরদান শ্রমিনে ছেড়ে দিয়েছেন কিন্তু উহুলে কোন সাহাবিদার নেই আরো সব নিজের সন্তান এটিম করে দিয়ে এই দিনকে এগিয়ে নিয়ে গিয়েছেন তেরো জন সাহাবি নিজের পরিবারকে এদিন করে দিনকে এগিয়ে নিয়ে গিয়েছেন খায় বড়ে পড়ি তাহাবি নিজের স্ত্রীকে ঢেলে খুন এই দিনকে এগিয়ে নিয়ে গিয়েছেন নানাকে এগিয়ে নিয়েছেন ফসকে এগিয়ে নিয়েছেন জাকাতকে এগিয়ে নিয়েছেন সাহায্যকে এগিয়ে নিয়েছেন ক্যারিকে এগিয়ে নিয়েছেন শুধু তাই নয় রবির জীবৎ দশায় এই ছাপান্ন জন নিজের সন্তান করেছেন সমাজ ছেড়েছেন রাষ্ট্র ছেড়েছেন সবকিছু ছেড়েছেন তাই নয় আর কপালায় দের হাজার সাহাবি শহীদ হয়েছেন হজরতে শহীদ হয়েছেন হজরতেছেন হজরতে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়ানোর জন্য শহীদ হয়েছেন নবী আল্লাহ আমি নবী মোহাম্মদ থাকবো না আমার তাহাবিরা তোমার দিন পৌঁছে দেবে সুতরাং বাঁচাও সাবীর ইজ্জত বাঁচাও সাবীর মাথা বাঁচাও কুমার হলে সাভি বাঁচাও তোমার খুদাই মানুষের কাছে বাঁচাতে হলে সাবা হলে সাবা বাজাতে হলে আগে সাহাবা বাঁচাও একটা কথা শোনবর মুখের দিকে আল্লাহ বললেন আমি সাড়ে এগারো কারণে আল্লাহ কাজের বলা হলো না তোমার কাজের বলা হলো মক্কার মুসলেকদের বলা হলো আমি ও মক্কার মুসেক তোমার তোমরা ইমান তোমরা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যেভাবে সাহবেন যদি বেড়াল মার খাওয়ার পরেও দিন টিকা রাখছে ওইভাবে ইমান আনো এইভাবে বুঝবেন আল্লাহ বলতেছেন ইমান আনো তাদেরকে বলবে না আর কাজের মতো এবার দেখুন কাজের না কি আনুক মিনুক আনুক আমানা মান আল্লাহ নাউযুবিল্লাহ মক্কর মুসলিদা কই কি আল্লাহ কি সাভিদেরও ঈমান দিবেনছো আমুদ নিউ আমরা ঈমান আম্মু Tama দেখেন আল্লাহ কি বলত মক্কার তাহলে কি করি আরবি বুঝতেন তা জানেন কি বলতেন আল্লাহ শুনে রাখো তারাই নিশ্চিত নিশ্চিত নিশ্চিত গদ্ধ তাহলে ওই হুবহু গালিকা তিনবার নিশ্চিত বলে ওই লেখকের দিকে ছুড়ে মাততে হবে পরিষ্কার শুনে রাখেন যদি কোনো ব্যক্তি আসে কোন সাবিকে ন্লাহ কাফের বলে তাহলে তাকে তিনবার নিশ্চিত বলে কাফের বলতে হবে বলি তাকে ক্ষমতা লুভি বলা যে সাহিলের বিরুদ্ধে গালি নেই ওই গালি তিনটা চাকরির শহর ফিরিয়ে দেওয়া কয়টা কি সকলে বানো প্রসঙ্গ করি সাহবাইগানো মহবত করেন তো সাহাবিদের প্রতি নির্দেশ তিনি যখন বয়ান শুরু করতেন না সারা চলে যাইতো মানুষ একটু হাজির ফতি ছিল আমি যে সৈয়ত আতা উন্নাস বুপারি রহমতুল্লাহ তিনি বলছেন গান্ধী মত বন প্রচুর করতে মাসি দুই প্রকারি কয়েক প্রকার প্রকার এক ধরনের আবর্জ্বায় বসে ফুলে বসে মৌমাছি বসে ফুল বাগানে কোথায় ফুলে বসে ফুলে বসে ফলে বসে আবর্জলায় বসে আর এক ধরনের মাছি আছে কোরআন কার কিতাব ইতিহাস আল্লাহ কিতাব কিতাবার আল্লা লিখছে আল্লাহ লিখছে হ্যাঁ মানুষের লেখা লেখা মানুষের লেখা বুঝবে নোংরা পাতা খুলে খুলে শিয়া রাজনীতি লিখিত ইতিহাসের পাতা খুলে খুলে ইতিহাসের নোংরা খুলে খুলে বিরুদ্ধে তাও জানেন যা হবে তাও জানেন ওই আল্লাহ কোরআনের ওই ফুলের বাগানে ওই ফুলের বাগানে আল্লাহ সাবিদের ব্যাপারে বলেছেন কিন্তু আল্লাহ ইমানকে আটকে দিয়েছেন অঙ্কিত করে দিয়েছেন এটা হচ্ছে কোরআনের আমরা মৌমাস আমরা কোরআন কুড়ি আল্লাহ এমন এক কোরআনে সাহাবিনের প্রশংসা করেছেন যে হরি জের বিরুদ্ধে গাড়ি দিয়া কোরআন শরীরটা তারা বাচ্চা হামেন হলে বাচ্চার জবান নিয়ে পড়বে সাবিদের প্রতি সফল কাম তখন ওই বাচ্চার জবানটা যেন ওই এবং এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলাম সাহাবিজাকে ভালোবাসেন তো আর তিন মিনিট আছে তিন মিনিট মেহমান বললেন তো আর একটা কথা বলে আপনাদের বুঝে যাতে দিকে আর দিলাম না একদিন করলো পঞ্চাশটা শোন কথা শুনে ঠিক বলে এরপর এলাকায় এলাকায় মাইফিন করলেন পোস্টার লাগাইলেন দেয়াল মাইফিন করলেন বাড়ির মধ্যে বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করলেন, করিলেন বেয়ারে বেয়ারে সবকিছু লেখলেন বিরাট অনুষ্ঠান করলেন সবকিছু করতেছেন ফুলের মারা নিয়ে আছেন ঘোড়ের মধ্যে অনেক কিছু আয়োজন করিলেন এইবার মেহমান আসলো। আমি তো তোমার জন্য বাড়ির উপরে বড় বড় ঝান্ডা কাটাইছি আমি তো বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সামনে বজন গেইতেছি তোমার সামনে কবিতা গেইতেছি মেহমান খুব খুশি লাগছে খুশি হবে না মেয়ানটা আমার কথা শুনুন ঝাণ্ডা আমি বাড়িতে অনুষ্ঠান করবো আমি বাড়িতে মাইকিং করবো আমি তোমার জন্য বড় যশন করবো আমি তোমার জন্য মাইকিং করবো আমি তোমার জন্য দেয়ালে গেলে তোমার আশেপাশে আবার কথা লিখে দিব তোমার জন্য আমি বড় বড় অনুষ্ঠান করবো হেমা কৃষ্ণ বুঝি আরেকজন মেহমান আসবে গরিব মানুষ তার বাড়িতে কিচ্ছু নাই কিন্তু ওই মেহমান মেহমান আসার পরে ওই মেহমান যা ওই মেজবান তাই করে আমাদের নদীর আপনি বুঝি হবেন কি হবেন না ওই সময়ের মোটকার প্রত্যেকটা কাপের ছিল খুশি ছিল বুঝিল না খুশি ছিল নবীর কথা মানে নবীর কথা মানে আপনি নবীর বড় বড় দশম করলেন আপনার চেয়ে বড় ভণ্ড আসেকার কেউ পারে না যদি সব জায়গা থেকে নবীকে হাজার মাইল জুড়ে নির্বাসিত করে দিয়ে দেয়ালে দেয়ালে বিশ্ব আসে রসুনের চিকা মারা বাকড়ি ছাড়ার কিছু আর যদি আবু তাই নদীকে ভালোবাস্তি আসতোলা ভালোবাসত ভালো করে বুঝলেন এই আবু তাই এই আবু তালে নবীর জন্য এই আবু তালেব নবীকে রক্ষা করতে শিবে আবি তিন তিনটা বছর জেল খাটছে যে জেল খানার খাবার যেই জেলার মাঝে আত্মীয় স্বজন দেখা করারু তালেব নবী কে যখন কেউ আদাত করতে আসতো সামনে দাঁড়িয়ে যেত নবীর জন্য নিজের জান তাকে করে দিয়েছে নবীর জন্য কিছু করতে রাজি কবিতা লিখতে রাজি নবীর জন্য গজল গেইতে রাজি জন্য যার কিন্তু নবী যখন বললেন ও আমার আপনি আমার সুন্নত মানেন আমার আখ্ল মানেন আমার কথা মিলেলেন আমার আনাত মনেলেন আপনি আমার সুন্নত মেনে নেন আমি তো এই জন্য এসেছি আবুল তো না না আমি তোমার জন্য কবিতা আমি তোমার জন্য গান গাইব তোমার জন্য ব কিন্তু তোমার তোমার তোমার আঙ্গ সুন্দর আলিমান বোরা তোমার আন্ত সুন্দর আলিমান যখন এই কথা বললো তখন আবু তালেবের ওই কবিতা পড়া রবিকে ভালোবাসাতে নিতে পারে কিন্তু যখন ওই দূরের এক আফ্রিকার কারো কৃষ্ণ বেলাল যে বেলাল আরবের বাসিন্দা ছিলেন না এই বেলাল কোনো সম্ভ্রান্ত বংশের ছিলেন না এই তিনি কুরাই বংশেরও ছিলেন না এই বেলাল নবীর আত্মীয় গাইতে পারেন নাই কিন্তু এই বেলাল নবীর যেই জন্য এসেছেন রবির শূন্যতটা নিজের শূন্যত বানিয়েছেন রবির চেহারাটা নিজের চেহারা বানিয়েছেন নবীর আখলাটা নিজের আখলাপ জাননাতে গিয়ে আওয়াজ শুনলাম আমার আগে যেন কার জুতার আওয়াজ পাওয়া যায় জিব্রিলকে বললামিল জুতার আওয়াজটা কার জিব্রিল বললেন এই জুতার আওয়াজ খুশি হবার পরেও যখন নবীর সুন্নত মানে নাই জান্ন হতে পারে নাই কিন্তু দূরের আরোপের কালো অভিজাত ফ্যামিলির ওরা হেঁটে কি বড় বড় ক্যান্ডেল করলেই নাদ শুনে রবি দিবি হলেও নাদার পাওয়া যাবে যদি নবীর কথা না শোনা হয় রবির বিবি হলেও হয় না রবির বাপ হইলেও হসলতে ইব্রাইম আলী বিশ্বনাথ বাবা হলেও নাজাদ পাবে না হলেও পারে না সন্তান হলেও পারে কি ধরতে হবে নবীর শুনল খাল এই আল্লাহ Allah Allah